গত পর্বের শেষ দিকে আমরা বলেছিলাম দাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হল হেকমা হেকমার সাথে দাওয়া করতে হবে আর হেকমা কেমন হবে সেটাও আল্লাহ আল্লা সুবাহা আমাদের জানিয়ে দিয়েছেন সুরা আন নাহালের ১২৫ নাম্বার আয়াতে ইলা হাসানা আপনার পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তম রূপে দাওয়ার মূলই হচ্ছে যে আপনি দয়ালু ও নরম হবেন উত্তম আখলাগধারী হবেন উত্তম পদ্ধতিতে দাওয়া দেবেন দাওয়ার জন্য আপনাকে দয়াশীল হতে হবে এটা দাওয়ার বুনিয়াদ দাওয়ার কাজে বিনয়ী হওয়া এবং সর্বোত্তম ভাষায় মানুষের সাথে কথা বলা জরুরি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 তর্কে জড়ালেই যখন এটা মেনে চলতে হয় তো চিন্তা করে দেখুন দাওয়ার কাজে এর প্রয়োজনীয়তা কতটুকু মনে রাখবেন সুলা আর নাহলে সেই আয়াত আয়াতা আপনার পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তম রূপে উত্তম পদ্ধতিতে দাওয়া পৌঁছানোর জন্য রাসুল উল্লাহ সাল্লু আলহুয়া সাল্লামকে আদেশ করা হয়েছিল আল্লাহ তালা তাকে বলছেন যদি আপনি কর্কশ হতেন তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত যদি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের ক্ষেত্রেই এমন হয় তবে আমাদের কিভাবে বলা উচিত তবে দাওয়ার হিক্মা অবলম্বন করা মানে এই নয় যে আপনি ইসলামের মূলনীতির ব্যাপারে ছাড় দেবেন মর্ডার্নিজদের কাছে হিকমা মানেই ইসলামের মূলনীতির ব্যাপারে ছাড় দাও আপোষ করে ফেল এটা হলো মর্ডার্নিদের হিকমার সংজ্ঞা এসব ঠক বিভ্রান্তদের কাছে সবকিছুতেই ছাড় দেওয়াই হল হিকমা হেকমার সংজ্ঞা হিকমা। আমি আবার বলছি সঠিক সময়ে সঠিক পন্থায় সঠিক কাজ করাই হলো হেকমা মানুষের বুঝ অনুযায়ী তাদের সাথে কথা বলা আর বার্তায় সদয় আচরণ বজায় রাখা এ দুয়ের মাঝে পার্থক্য আছে একটি হচ্ছে আপনি মানুষের বুঝ অনুযায়ী কথা বলবেন আরেকটি হচ্ছে আপনি কথাবার্তায় সদয় হবেন বিচক্ষণ হবেন আর ইসলামের ব্যাপারে আপোষ করা ছাড় দেয়া সম্পূর্ণ আরেকটি বিষয় দুটোর পার্থক্য বোঝা জরুরি আপনি মানুষের বুঝ অনুযায়ী তাদের সাথে কথা বলবেন তাদের প্রতি সদয় হবেন ভালো কথা কিন্তু তার মানে এই নয় যে আপনি ইসলামের ব্যাপারে আপোষ করবেন এ দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার সহিসলিমে আনাস ইবনু মালিক রাদিউল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে আনাস বলেন রাসুল্লাহ সাল্লি হোসালামুকে পাঠানোর সময় বললেন মানুষের জন্য সহজ কঠিন করো মূলত এই কথাটি রাসুল উহ সাল্লু আলহি বলেছিলেন আনাস বলেন মুআকে আর মুআ বলেন আবু মুসাআল আসারীকে রদিউল্লাহ তালহু वला वला, वला, वला करो करोना, सुनाओ राश करा अर्थात साल सहज कर सहज कर लोक दे बोलें सालाद ना पढ़ले को समस्या नहीं ইার পর আদায় করা যাবে হাদিসে সহজ করার কথা এসছে কিন্তু সহজ করা বলতে এমন কিছু করাকে কে বোঝায় না তাহলে সালাদকে কিভাবে সহজ করবেন সফরে দুই বক্ত সালাদ একত্র করা যায় কসর করা যায় এগুলো জানান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 সফরে রোজা রাখা জরুরি নয় এটাও বলে দিন তাড়াতাড়ি ইফতার করা এবং শহুর দেরি করে খাওয়া সর্বোত্তম এটা হচ্ছে রসুল উল্লাহ সাল্লু আলিহসাল্লামের নির্দেশ কিন্তু কেন এতে করে রোজা বেশি দীর্ঘ হয় না ফলে রোজা রাখা সহজ হয় এগুলো জানান মডার্নিজের নতুন সংজ্ঞা অনুসারে না দিনকে বরং এভাবে সহজ করুন লোকদের শিক্ষা দিন যে রসুল উল্লাহ সল্লাহু আলিহসাল্লাম দুটো হালালের মাঝে তুলনামূলক সহজটি বেছে নিতেন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 ওই যে সহজ করো কঠিন করুণাওয়ালা তুয়াসির তাদের কাছে কাফিরদের কাছে মত বিক্রিও হালাল কেন সহজ করো কঠিন করুনা ইয়াসিরুওয়ালা তুয়াসির ইয়সির ওয়ালা তুয়াসির এর ভুল বুঝের কারণে এসব বিষয়ে মানুষ চরম ছাড়াছাড়িতে লিপ্ত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 एक छोट टूपी के एरा हिजाब बोल कहिला हादिस प्रस्तुत सहज कर कठिन करा यला पश्चिमे बसबाशी मुस्लिम जेहेतु पश्चिमा सरकार और लोकन बस नजरदारी कर पश्चिमा मुस्लिमरा इस क्या करते तरह सामने हादिस आहज करो कठिन करना सीला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 আপনার সামনে দুটো লাইন আছে এই লাইনের ভেতরে থেকে যেটা আপনার জন্য সহজ হয় সেভাবে গাড়ি চালাবেন আপনি সহজ করবেন এবং দাওয়ার কাজে বিনয়ী হবেন উদ্বি কাবিল হেকমা আপনার পালনকর্তার পথে আহ্বান করুন হেকমা দ্বারা একবার রসুল উল্লাহ সাল্লু আলাইহসাল্লাম এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলাটি একটি কবরের কাছে কান্না করছিল মহিলাটি বলল আলিহাস আমার মতো আর তোমার উপর বিপদ আসেনি আসলে মহিলাটি রাসুল উল্লাহ সাল্লু আলহিহাস্লামকে চিনতে পারেনি একবার চিন্তা করুন এই মহিলাটি রাসুল উল্লাহ সাল্লাহ এগুলো বলছে অন্য কেউ হলে রেগে যেত ওই মহিলাকে বলতো, তোমার সাহস কত আমাকে এগুলো বলছ জানো আমি কে আমি একজন সাইফ তুমি জানো আমি কতগুলো লেকচার দিয়েছি আমার লেখা কতগুলো বই আছে তুমি জানো অথচ রাসুল উহ সাল্লাহ আলাইহাম স্বাভাবিকভাবে চলে গেলেন কিছুই বললেন না প্রাথমিক অবস্থাতে সবর করাই হল প্রকৃত সবর রাসুল উল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম রেগে যাননি তিনি মহিলার মানসিক অবস্থা বুঝেছিলেন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 তারা ওই লোককে ফাঁসিক আখ্যা দিতেন তার সম্পর্কে নানান কথা বলতেন অথচ সাহাবিরা ক্ষিপ্ত হওয়াতে রাসুল উল্লাহ সাল্লাহু আলি বরং তাদের শান্ত করলেন সাহাবিরা এই প্রশ্ন শুনে ক্ষিপ্ত হয়েছিলেন অথচ রাসুল উল্লাহ সাল্লাহ আলী বললেন মা মা শান্ত হও শান্ত হও তোমরা সাহাবিরা রাসুলুল্লাহ সাল্লাহু আলিহসাল্লামের চরম অনুগত ছিলেন এই কথা শোনার পরে তারা একদম নীরব হয়ে গেলেন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 ইচ্ছে করলে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম একটি উদাহরণ দিয়েই থেমে যেতে পারতেন কিন্তু তিনি এতগুলো উদাহরণ দিলেন এ কারণে যে যেন যুবকটি চিন্তা করতে পারে তারপর তিনি তাকে জড়িয়ে ধরলেন তার বুকে হাত রেখে তার জন্য দোয়া করলেন তিনি বললেন আল্লাহ্মাহু ওয়া তহির কলবাহু ওয়া হাস ইনফার যাহু হে আল্লাহ তাকে ক্ষমা করুন তার অন্তরকে পবিত্র করুন এবং তার লজ্জাস্থানকে হারাম কাজ থেকে বিরত রাখুন পরবর্তীতে যুবকটি বলল ওল্লাহি রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের কাছ থেকে আসার পর জিনা অপেক্ষা ঘৃণার কাজ আমার কাছে আর কিছুই ছিল না রসুল্লাহ আলী হোসালামের কাছ থেকে আসার পর সে আর এর ধারে কাছেও যায়নি সে জিনার কাছেও ঘেসেনি আর তার মনে এজন্য কোনো আকাঙ্ক্ষাও জাগেনি খুব অল্প কিছু কথা খুব অল্প কিছু কথা তার মনে বিরাট প্রভাব ফেলেছিল এটাই হচ্ছে হিক্মা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 সাহাবিরা উত্তেজিত হয়ে পড়েছিলেন কিন্তু মন্তব্য করতে গিয়ে বলেন এই ঘটনা থেকে দাওয়ার কাজে রসুল সাল্লাহ আলী হেকমার গভীরতা প্রমাণিত হয় তিনি যদি সাহাবিদের বাধা না দিতেন তাহলে প্রস্রাব লোকটির সারা গায়ে ছড়িয়ে পড়ত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 আল্লাহর দয়া অপরিসীম তুমি কেবল একে আমার ও তোমার মাঝে সীমাবদ্ধ করতে পারো না যাই হোক রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামও মানুষকে সংশোধন করেছেন কিন্তু তা বিচক্ষণতা অবলম্বন করে তিনি করতেন ফলে সবাই তা মেনে নিত আর এগুলো তাদের বোধগম্য হত বুহারিতে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ আবি সালাম রাজিউল্লাহ তাল আনহুকে এত সুন্দর করে খাবারের আদব শিখিয়েছিলেন যে ওই সাহাবি জীবনের শেষ সময় পর্যন্ত এর অনুসরণ করেন রসুল উল্লাহ সাল্লাহ আলী মক্কা প্রবেশের ঘটনায় আরও সুন্দর দৃষ্টান্ত রয়েছে সাথে প্রায় সৈন্য বিশিষ্ট সেনা দল ছিল তারা সমগ্র মক্কাবাসীকে ঘিরে রেখেছিল এই মক্কার লোকেরা বিগত দুই দশক ধরে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের ক্ষতি করার জন্য সম্ভাব্য সব উপায় গ্রহণ করেছিল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 আজ তোমাদের উপর আমার কোন অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং তিনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা ইউসুফের বিরানব্বই নম্বর আয়াত তোমাদের উপর কোনো অভিযোগ নেই আমার আল্লাহ তোমাদের ক্ষমা করুন যাও তোমরা মুক্ত দেখুন রাসুল উল্লাহ সাল্লু আলি হুসাল্লাম এসব ব্যাপারে কি গভীর হিকমা অবলম্বন করেছিলেন এমন বহু উদাহরণ আছে सही सह मुस्लिमर एक घटना मुआउया इबनूल हकाम असल मीरादीअल्लाह एक बार रसुल्लाह सल्लाम पे सलााद आदाय कर এক ব্যক্তি যখন হাঁচি দিল মুরত অবস্থায় হাঁচি দেয়া লোকটির উদ্দেশ্যে ইয়ার হামুকাল্লাহ বলে উঠলেন হাদিসের বর্ণনাটি এরকম যে লোকটি প্রত্যুত্তরে ইয়াহদি কুম্লাহম না বলার কারণে তিনি একটু মর্মাহত হলেন যেহেতু লোকটি কোনো উত্তর দিচ্ছিল না তাই তিনি ইয়ার হামুকাল্লাহ বলেই যাচ্ছিলেন এই মুআা রাজি আল্লাহ তালা আনহু আরেকজন সাহাবি ইনি মুব আবু সুফিয়ান রাজি আল্লাহ তালা আনহুমা নন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 সালাদ শেষে রাসুল উহ সাল আলহিহ্লাম তালুকে কাছে ডাকলেন কোন ভুল হলে রাসুল সেটাকে পাশ কাটিয়ে যেতেন না তিনি বলতেন না হিকমা হল পাশ কাটিয়ে যাওয়া তিনি মুহু তনহুকে বললেন এদিকে এসো তিনি তাকে বুঝিয়ে উপদেশ দিলেন সালাতের মাঝে এমন করতে নিষেধ করলেন সালাতের মূল উদ্দেশ্য সম্পর্কে বললেন মুআ রাহু আন্হু বললেন ওয়াল্লাহি তিনি আমার প্রতি একটুও ঘৃণা প্রকাশ করেননি ওয়াল্লাহি তিনি আমাকে মারেননি আর না তিনি আমাকে কোনো কড়া কথা বলেছেন তিনি অত্যন্ত নম্রতা ও দয়ার সাথে আমাকে বললেন এটা সলাহ এই সলাহের মাঝে এ ধরনের কোনো কথা বলতে পারব না আমরা এখানে কেবল তাজবি তাকবীর ও কুরআন তেলাওয়াত করা যাবে কোমলতার সাথে তার কাছে তিনি এটি ব্যাখ্যা করেছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলি এরকম আচরণের পর মুআয়া ইবনুল হাকামের অন্তর বিশাল হয়ে গেল এবার তিনি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে কথা বলার অনেক সাহস পেলেন মুহ সাল্লু আলিউলামকে তার নিজের ইসলাম গ্রহণের আগের অন্যান্য অনেক বিষয় নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করলেন তার জাহিলি সময়ের ঘটনা নিয়ে নানা রকম বিষয় নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে প্রশ্ন করলেন রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহসাল্লাম তাকে বললেন সেগুলো ছিল পথভ্রষ্টতা এত বেশি উদারতা ও হিক্মূর্ণ আচরণ দেখিয়েছেন যে মুয়াবিয়া মনে করেছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলী কাছে সব কিছু সমস্ত কিছু বলা যায় তাকে যা ইচ্ছা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা যেতে পারে अपनारा किन सहबाबी छी सहबी जिन्हें दासी के चढ़ मेरे पर खराब लगाए विचार दासी के रसुल्ला सल्लाम का नहीं সেদিন যদি রাসুল্লাহ সাল্লু আলহাম তার সাথে কঠোর আচরণ করতেন তাহলে পুনরায় তাকে কিছু বলার সাহস তিনি কখনোই পেতেন না তিনি কখনোই রাসুল্লাহ সাল্লু আলহিহস্লামের কাছে দাসীকে নিয়ে এসে বলতে পারতেন না যে আমি তাকে মেরেছি এখন আমার কি করা উচিত বরং রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলতে তিনি ভয় পেতেন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 প্রথমবার যদি রাসুল্লাহ তাকে বিব্রত করতেন তাকে জামাতে আসতে নিষেধ করতেন কিংবা তাকে দিতেন তবে তিনি আর কোনো দিনের কাছে যেতেন না কারণ তিনি ভয় পেতেন কিন্তু তিনি এতটাই স্বস্তি বোধ করেছেন যে কোনো ব্যাপার হলেই তিনি রাসুল উল্লাহ সাল্লাহ কাছে যেতেন যার ফলাফল হিসেবে আমরা আইনআল্লা উপর সুন্ন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 তার দুজন বিশিষ্ট হয়তো সে উপদেশ গ্রহণ করবে কিংবা আল্লাহর ভয়ে সঠিক পথে ফিরে আসবে এই আয়াতের ব্যাখ্যায় ইবনু কাসির রহমাহুল্লাহ বলেন আয়াতটি অত্যন্ত শিক্ষামূলক ফিরে তার অধ্যত্বের শিখরে পৌঁছে গিয়েছিল অহংকারে সে সীমায় উপনীত হয়েছিল সে এই অবস্থাতেও আল্লাহ সুবাহ তালা তার বিশিষ্ট রাসুলদের আদেশ দিলেন তারা যেন এই ব্যক্তির সাথে নম্র আচরণ করেন কোন ব্যক্তি এমন এক ব্যক্তি যে অহংকার ও ঔ্বত্বের চূড়ায় পৌঁছে গিয়েছিল আল্লাহ এমন এক ব্যক্তির সাথে তাদের নম্রতা অবলম্বন করতে বলেছিলেন যে নিজেকে রব দাবি করেছিল যে বলছিল আনা আলা আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতি ফিরে আউনের মতো এক অত্যাচারীর যে নিজেকে সর্বশ্রেষ্ঠ পালন কর্তা দাবি করেছিল তার সাথে আল্লাহ সুবাহানাহুয় আলা নম্রতা অবলম্বনের নির্দেশ দেন তাহলে ভাবুন যারা আল্লাহ সুবাহানাহুয়াত আলাকে সর্বশ্রেষ্ঠ পালন হিসেবে স্বীকার করে তাদের সাথে কথা বলতে গেলে তাদের দিতে গেলে আপনার কি পরিমাণ দয়া, নম্রতা ও হিকমা অবলম্বন করা প্রয়োজন আব্বাসীয় খিলাফার যুগে এক ব্যক্তি খলিফা আল মামুনের কাছে এসে তাকে অত্যন্ত কড়া ভাষায় তিরস্কার করতে লাগলো আল মামুন খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন কথাবার্তায় বেশ বিচক্ষণতা অবলম্বন করতেন তিনি তিনি বললেন আল্লাহ তোমার চেয়ে উত্তম এক ব্যক্তিকে আমার চেয়ে নিকৃষ্টানাহসা ও হারুনকে নির্দেশ দিয়েছিলেন ফকু এবং তার সাথে নম্রভাবে কথা বলবে বুহারিতে আছে ইবনুমা সৌদ রবি তালহু বলেন कार्यान कहें मारधर कर लोक अपनी तरफ क्षमा दिन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 অনেকে যেমন বলে সে কেন এ কথা বলেছে কিংবা এটা ঠিকমত হয়নি কিংবা এটা নির্বুদ্ধিতা এমন কথাও কথা যায়নি এই হলেন আমাদের তিনি ছিলেন দয়ার ঝর্ণা দয়ার ফোয়ারা ওমা আলামিন এবং আমি আপনাকে আলামিনদের জন্য অর্থাৎ জিন ইনসান ও যা কিছু আছে সবার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি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 কখনো কখনো আপনার সাথে কোনো বিদায়াতি কিংবা মডার্নিস্টের দেখা মিলে যেতে পারে এই মর্ডারিস্টরা বিষাক্ত কথা আর দাঁত বের করা হাসির উপর খুব পারদর্শী তাদের নোংরা বিকৃত ও বিভ্রান্ত ইসলামের দাওয়ার সময় এই হাসি তাদের মুখে লেগেই থাকে তাদের হাসি যেমন মেকি তেমনি তাদের সস্তা মতাদর্শ মেকি তারা বাতিলের দিকে আহ্বান করে কিন্তু তারা এমনভাবে দাওয়া দেয় যে সাধারণ অজ্ঞলোকদের কাছে বাতিলকেই হক মনে হতে থাকে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 এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবশির মিডিয়ার ফেসবুক পেজ ডবসবুক ডট কমাসী